মানবতা সমাধান الله ربي حلو حلو حلو حلو الله ربي عليكم ورحمة الله الله سلام عليكم ورحمة الله الحمد لله على رسول الله وعلى آله وصحبه ومن وعلى بعد আলহমদুলিল্লা من الشيطان الرجيم এবং সালাম নাজলামের উপর আমাদের নামলের আয়াত নম্বর বিরাশি থেকে আল্লাহাকবুল আলমিন এখানে একটি প্রাণীর কথা বলেছেন যেটা জমিন থেকে মাটি থেকে বেরবে ক্যামতের পূর্ব সময়গুলিতে ক্যামতের যেগুলি বড় বড় লক্ষণ রয়েছে তার এটি একটি পাক বলছেন যে সেই প্রাণীটি জন্তুটি মানুষের সাথে কথা বলবে তাতেই মানুষ চের পেয়ে যাবে যে জন্তু কথা বলছে তার মানে আর পৃথিবীতে সময় নেই ওয়াইজা ওয়াকাল কাউল আলহিম আর যখন তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের কথার বাস্তবায়ন হবে অর্থাৎ আল্লাপাকের প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে যে কিয়ামত হবে আল্লাহর ওয়াদা যে কিয়ামত একদিন হবে এবং সেটার নিকটে ফিহা। क्या अवश्य आसते को सन्देहन नहीं लाल्ला करीबा शन क्यामत अत्यंत निकटवर्ती आल्लाके क्यमतर कथा बहु आयाते उल्लेख करण यकाल मानुषे संशोधन नहीं आसते परे आल्लाश्वर परकाल प्रति विश्व आल्लाक कर जो आल्लाकश्रुतर वास्तवयन आखर जिन आल्लाम दाबिन तक एक जंतु बैर नहीं आसबो मटीत মাটির ভিতর থেকে একটা জন্তু বেরিয়ে আসবে তোকাললে মোহম আর মানুষের সাথে কথা বলবে আর বলবে কোন কোনো তাফসিকার বলছেন এই কথাটিও জন্তুর ওই জন্তু বলবে যে মানুষরা আল্লাহ পাকের বিধান পাকের আয়াতের প্রতি এক রাখা বিশ্বাস করে না মানুষ পাপিষ্ট হয়ে গেছে আল্লা পরকালে বিশ্বাসী নয় আল্লাপাকের নাজিল কে বিধান বিশ্বাসী নয় যার ফলে বিধিন হয়ে গেছে পেট ছাড়া কিছু বুঝে না দুনিয়া ছাড়া কিছু বুঝে এই অবস্থা হয়েছে মানুষের আর কোন কোনো তাফসিল কারগর বলেছেন যে এটুকু আল্লাহ পাকের কথা আন্না সাকুবে আয়াতেনা লুক কানু সেই সময় মানুষ পরকালে আল্লাহর আয়াতি আল্লাহর বিধানে বিশ্বাসী থাকবে না আর ক্যামত কায়েম হবে এইরকম পাপিষ্টদের ওপর যখন আল্লাহ সম্পর্কে কেউ জ্ঞান রাখবে না লাখ মুসা অতদিন পর্যন্ত ক্যামত কায়েম হবে না হাত্তায়ুকালাফিল আরজি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার আল্লাহকে স্মরণ করার মতো কোনো লোক দুনিয়াতে থাকবে অল্প সংখ্যক কিছু লোক থাকলেও আল্লাহ পাক রব্বুল আলমিন একটি রহমতের বাতাস প্রেরণ করবেন যাতে তাদের আত্মাগুলি আল্লাহ গ্রহণ করবেন তারা সকলে মারা যাবে সেই হাদিস দ্বারা প্রমাণিত ইল্লা আল্লাহ সেরারিল খাল্ক ক্যামতের ভয়াবহ অবস্থা আল্লাহর নেকবান্দারে দেখবে না তারা নিরাপদ থাকবে এজন্য তার আগেই তাদের রুহ আল্লাহ পাক নিয়ে নেবেন একেবারে যারা সৃষ্টির নিকৃষ্ট সেরারুল খালক মানব জাতি নিকৃষ্ট যখন হয়ে যাবে ওই নিকৃষ্ট লোকেরাই পৃথিবীতে থেকে যাবে আর তাদের ওপর এই ক্যামত কায়েম হবে আর কেয়ামতের ভয়ঙ্কর অবস্থা তারাই সচক্ষে দেখবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এরশাদ করেছেন স্মরণ করো সেই দিনকে যেই দিন আমি একত্রিত করব প্রত্যেকের দল থেকে এক একটি দল প্রত্যেকটি জাতি থেকে এক একটি দল ওইসব লোকদের মধ্য থেকে ইয়াস দেবী আয়াতেনা যারা আমার বিধানাবলীকে মিথ্যা মনে করত আমার আয়াতকে আমার কোরআনে করিমকে যারা অস্বীকার করত তাদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করবো তাহলে পাকের বিধান অস্বীকারকারী অনেক রকমের লোক রয়েছে অনেক মতবাদে বিশ্বাসী রয়েছে অনেক ভ্রান্ত ধর্মে বিশ্বাসী রয়েছে প্রত্যেকটি দলকে পৃথক পৃথক করে আল্লাহ একত্রিত করবেন এক এক শ্রেণীর পাপীকে এক এক দলে আল্লাহ ফখরবুল আলামিন ভাগ করেন ফাহম ইউজ আউন অতপর তাদেরকে এইভাবে বিভক্ত করে দেওয়া হবে অথবা আর একটি তফসির হচ্ছে সারিবদ্ধ করে আল্লাহর সামনে হাজির করা হবে হাত যা ও কাল আকাশ জবতুম্বি যখন তারা এসে উপস্থিত হবে আল্লাহর দরবারি জবাবদেহি হিসাব কাল আল্লাহ বলবেন আকাশ জবতুম্বি আয়াতি धान तुम अस्वीकार मिथ्या मन कर रसुलर आय सम्पर्य ज्ञान ना जाना चेष्टाओ करते प्रचार मध्यमे कुरान कथा छिल आयतर कथा छो दिन कथा छिल केष्टा करी अम्मा जाम तोल ना कि तुम्हारा पृथ्वी ते कर आयु की से कटे से ও আকাল কাউল আলিহ বেমা আল্লাপাক বলছেন তাদের উপর আল্লাপাকের শাস্তির বাস্তবায়ন হবে তাদের কারণে। সুতরাং সেই জবাবে কিছুই বলতে পারবে না আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি করেছো পৃথিবীতে জবাব দাও ফাহম্লায়ন তেকুন কোনো কথা বলার সাহস হবে না মুখ দিয়ে কথা সরবে না আলাম আলমিয়ারা আন্না আল লাইলা জা আল্লাফি তারা কি চিন্তা করে দেখে না যে আমি রাতকে তাদের জন্য সৃষ্টি করেছি যাতে করে তাতে তারা বিশ্রাম করে নাহারা মুভসেরা আর দিন সৃষ্টি করেছি যাতে করে সেই দিন তাদেরকে আলো দান করে আলো না হলে কাজকর্ম করে আরাম না আর রাত না হলে বিশ্রাম করে আরাম না আমি আল্লাহ তা দিয়েছি আলী আয়াতিন নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে সব জাতির জন্য যারা বিশ্বাস করে আল্লাহ ফাকরাবুল্লা আলম এই রাত দিনের নিয়ামত রাতের বিশ্রামের নিয়ামত দিনে কাজকর্মের নিয়ামত দিনের রোদ্র থেকে উপকৃত হওয়ার নিয়ামত আল্লাহ যদি খাস করে দিতেন যারা বিশ্বাস করবে যারা ধার্মিক হবে যারা আল্লাভীর হবে তাদেরকে দেবো অন্যদের দেবো না তাহলে কি অবস্থাটা হয়তো আল্লাহ সবাইকে সমানভাবে দান করেছেন সবাইকে আল্লাহ ফাকরাব দান করেছেন তারা কি চিন্তা করে দেখে না আল্লাহ পাক কারো কেমন সম্পর্কে বলছেন দিন সিঙ্গাই ফুক দেওয়া হবে ফাফাজে আমান ফিল ইনসা আল্লা সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওই সমস্ত যারা আসমানে রয়েছে আর যারা পৃথিবীতে রয়েছে সমস্ত ফেরিস্তা মালায় আসমানে রয়েছে। ফিল আর পৃথিবীতে জিন এবং ইনসান মানুষ রয়েছে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ফাজে আহ যাওয়া ভীতু সন্ত্রস্ত হওয়া ভীত সন্ত্রস্ত হবে ইল্লামান শাহ আল্লাহ তবে আল্লাপাক যার সম্পর্কে চাইবেন কার সম্পর্কে চাইবেন আল্লাপাক যে ব্যতিক্রম বলেছেন তারা কারা কাকে বুঝতে চেয়েছেন একদল বলছেন আম্বিয়া রসুলগুন নবী রসুলগণ সিংহায় যখন ফুঁক দেওয়া হবে আর কেয়ামত হবে তাদের কোনো ভয়ভীতি নেই কেয়ামতে উঠছেন তাদের কোনো ভয় ভীতি নেই আল্লাহ খুফুন আলিম আল্লাহম ইয়াস জানুন আর একদল বলছেন না ফেরেস্তারা ফেরেস্তারা যেহেতু আল্লাহ পাখের ডিউটিতে আছেন তাদের কোনো ভয় থাকবে না আরেক দল বলছেন না প্রত্যেক মমিন আল্লাহ ভিরু যারা জান্নাতি তারা তো জানছেই কবরের জীবনে বুঝতে পেরেছে যে কবরের আজাব থেকে শাস্তি থেকে বাঁচতে পেরেছি তার মানে ভবিষ্যৎটা উজ্জ্বল আছে যেমন উসমানাজি আল্লাহ তালান হোক কবর কাছে খুব কান্না করতেন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কবর কাছে আসলে এত কান্না করেন অতাজ করুল জান্না তো আন্নার বলা জান্নাত জাহান্নামের কথা শুনলে তিনি এত কান্না করেন না তখন তিনি বলেছেন ইন্নাল কবরা আউআাল মানজালিনাজিল আখেরা পরকালে যেসব স্তর রয়েছে তার ফার্স্ট স্টে প্রথম স্তর হচ্ছে এই খবর কবরে যদি নাজাত আমি পেয়ে যাই তাহলে পরে অবশ্যই নাজাত মুক্তি পাবো আর কবরের আজাবে যদি আমি পড়ে যাই তাহলে আমার কোনো রক্ষা নেই সেই জন্য আমি বেশি কান্না করি কবরের জীবনের ভয়ে এই একদল বলছেন যে মমিনদের কোনো ভয় নেই যেমন আল্লাপা বলেছেন ইন্নাল্লা জিনা কাউ আল্লাহ যারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক সুমাস্তা কামো তার উপর অটল থাকবে ফালা ফালাহফুন আলহিম আল্লাহাম আসুন তাদের কোনো ভয়ও নেই তাদের কোনো দুশ্চিন্তাও নেই সত্যিকার অর্থে মমিন ওরাই যারা আল্লাপাকের ফরজ অজেব আদায় করে সন্ন্যত মুস্তাহাব চেষ্টা করে আর হারাম না অবৈধ থেকে বেঁচে থাকে অপছন্দনীয়কে বর্জন করার চেষ্টা করে আর তার সাথে কোনো কিছুকে শরীর করে না শির মুক্ত আল্লাহর কোনো বান্দা কোন মানুষের উপর জুলম অত্যাচার করে না তারা সৎকর্মশীল আশা করা যায় তাদেরও ভয় নাই আল্লাহ ভালো জানেন এই সিংঘাই ফুক একটি আল্লাপাকে এখানে উল্লেখ করেছেন সিংঘাই কটি ফুক হবে এ সম্পর্কে অলমাই কেরামদের তাফসির কারদেন দিমত রয়েছে একদল বলছেন তিনটি হবে এখানে একটির কথা উল্লেখ করা হয়েছে ফাজিয়া বলা হয়েছে ভীত সন্ত্রস্ত তাহলে এর নাম হচ্ছে নাফকাতুল ফাজা এমন একটা সিঙ্গাই ফুক দেবেন ইসরাফি আলী ইসলাম প্রথম নাফাখা প্রথম ফুক যে তাতে সারা পৃথিবীর মানুষ জিন ভয়ে ভীত হয়ে যাবে আর দ্বিতীয় নাফাকা তৃতীয়র কথা সুরে জুমারে আল্লাহ উল্লেখ করেছেন যাতে আছে কামান ফাশাইক আমে যে কেউ আছে বেহুস হয়ে মারা যাবে তাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানুষ জিন সব আর তৃতীয় নাফাকা সুম্মান ওখরা ফায়দা হোম আর তৃতীয়বার ফোঁক দেওয়া হবে তখন কবর থেকে যে যেখানে হালাক হয়েছে ধ্বংস হয়েছে সেখান থেকে উঠবে আর বিচার দিবসে হাসর মাঠে উপস্থিত হবে আরেক দল বলছেন দুটো ওই সুরাজ জুমারের দুটোকেই তারা সাব্যস্ত করেছে না আর এটাকে বলেছেন ওই দুটোরই একটি প্রথম ভীত সন্ত্রস্ত হবে আর ওতে মরে যাবে তাই প্রথম নাফাকাকেই বলা হয়েছে ভীত সন্ত্রস্ত অথবা কেউ কেউ বলেছেন যে শেষটা যখন কেমতে হাজির হবে তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় হাজির হবে হাই কি হবে নফসি নফসি হাই হাই কি হবে কেউ কাউকে চেনবে না কারো সাথে পরিচয় নেবে না আল্লাহ আলম আল্লাহাক বলছেন ওয়াতারাল জিবাল তাহসাবোহা জামেদা আর এই পাহাড় পর্বতমালাকে দেখছো আজকে পৃথিবীতে যে তাহসাবহা জামেদাহ অচল হয়ে রয়েছে অটল হইয়া কত স্থির হয়ে রয়েছে ওয়াহিয়া তামর্র মার্রা সাহাব আর ক্যামত যখন হবে পৃথিবী ধ্বংস হবে তখন সেই পাহাড় পর্বতগুলি এত ভারী ভারী পাহাড় পর্বত হিমালয় সেগুলি মেঘমালা যেমন দ্রুত আকাশে চলমান অবস্থায় থাকে তেমন আকাশে যেমন উড়ছে হালকা হয়ে গেছে আল্লাহ ফাকরা বুলালমিন নিশ্চিন্ন করে দিবেন ধ্বংস করে শুন আল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের কারিগরি আল্লাপাকের কাজের নিপুণতা সৃষ্টি করেছেন কত সুন্দর করে আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষকে চিন্তা করেন কত সুন্দর আল্লাহ আহসানের তাকবিম সর্বোত্তম অবয়বের সৃষ্টি করেছেন একটা নাক দিয়েছেন এই নাকটা এদিকে হলে কত খারাপ হইতে হবে একটু যদি এদিক উদিক হইতো আঙ্গুল বেশি হলে তো আরো ভালো লাগার কথা কিন্তু পাঁচটার জায়গায় ছয়টা হইলে কত খারাপ লাগে আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ আকরবুল আলমিন সব কিছুর খবর রাখেন সূক্ষ্ম খবর রাখেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 মহান আল্লাহ ইরশাদ করেছেন এখানে যারা ভালো কাজ করে তাদের শুভ পরিণাম যারা মন্দ কাজ করে তাদের অশুভ পরিণামের কথা मोहन आल्ला मंजा अबिल हासाना ज व्यक्ति भलो क्ज कर भे। जे व्यक्ति भलो नहीं आस अर्थात सत्कज कर भलो काज आल्लाके हकर क्षेत्र भलो काज करलो तहिद प्रतिष्ठा करल रसुलर आदर्श मोताबिक चलो आल्लाखर आदेशगुली पालन कर करल आल्लाखे निषेधाज्ञा लंघन करलो नानुषर सादाचरण करलो सदव्यवहार करलो माता पितार सदव्यवहार करलो पढ़ा प्रतिबी एस सदव्यवहार करल অসহায়দের সাহায্য করলো এতেম বিধবার দেখাশোনা করলো আল্লাপাকের এই হাসানা ব্যাপক অর্থ রাখে যেই ব্যক্তি ভালো কাজ করবে ফালাহু খাইরুম মিনহা তার জন্য তার চাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট প্রতিদান রয়েছে আর তারা সেই দিনের আশঙ্কা থেকে সেই দিনের ভয় থেকে নিরাপদ থাকবে কেমতের দিনের ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে আল্লাহ আল্লাপাক বলছেন অমানজা আবিসাই আতে আর जी व्यक्ति पापे आल्लर सामने पापर बोझा नहीं हाजिर हो आल्ला हक तौहिद नष्ट शर्क कर बड़ो शर्क अथवा छोटो शीर्क, शीर्क आल्लाखर एबाद बंदीगीत घाटती करवा करनी आल्लाके निषेधाजा लंघन करानुषेज्याचार कर मानुष हक जो रे सब हक आदाय करनी प्राप्य दे যেই ব্যক্তি গোনহার বোঝা নিয়ে আসবে পাপ নিয়ে আসবে ফাকুব্বত ওজুহম ফিন্নার তাদেরকে জাহান্নামের আগুনে মুখের ভরে নিক্ষেপ করা হবে ফালতুজাউনা ইল্লা মা কুন্তুম তামালুন আর বলা হবে তোমরা যা কিছু করেছিলে একমাত্র তারই বদলা দেওয়া হয়েছে বেশি কিছু শাস্তি দেওয়া হয়নি একটুও বেশি তোমাদের ওপর শাস্তি দেওয়া হয়নি বরং যা করে এসছ তারওই বদলা তোমাদের দেওয়া হয়েছে আল্লাহ ফখরবুল্লা আলমিন তারপরে ইসাদ করেছেন ইনামা উমির তু আন আবুদারব্বাহা জহিলামাহা নবীকে আল্লাহ ফখরবুল্লা আলমী যেন বলছেন নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা করছেন মানব জাতির মাঝে আরব কুরেশদের মধ্যে ইন্নামা উমিরতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি আদিষ্ট হয়েছি আন আবুদা রব্বাহা জেহিল বালদা এই মক্কা নগরী আল বালদা মক্কার একাধিক নাম রয়েছে মক্কার নাম হচ্ছে বাক্কা মক্কার নাম হচ্ছে আলবালদাহ মানে শহর নগরী মক্কার নাম হচ্ছে উমুলা কোরআনে কারিমি রয়েছে লেতুনা উম্মাল কোরা ওমান হাউলাহা আল্লাহ পাক রবুল্লা আলমিন এরশাদ করছেন যে নবী কারিমী সাল্লাহ আলিয়াসাল্লাম কি যেন সম্বোধন করে বলছেন নবী ঘোষণা করছেন আমি আদিষ্ট হয়েছি যে আমি এই শহরের পালনকর্তা আল্লাহ পাকের এবাদত বন্দিগি করবো আল্লা হার্মা যে আল্লাহ এই পবিত্র নগরীকে সম্মানিত করেছেন হার্রামাহা শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদা দান করেছেন হারাম এলাকা নির্ধারণ করেছেন এব্রাহিম আলহিসাল্লামের মাধ্যমে এ ঘোষণা হয়েছে এব্রাহিম আলি সাল্লামকে দিয়ে যেমন সহি হাদিসে রয়েছে যে নবী করিম সাসান বলছেন ইন্না এব্রাহিম निश्चय इब्राहिम आलिस्ल्लम मक्कार विशेष एलिका के हराम सम्मानित एरिया घोषणा करोम्मद्लिम मदिनार विशेष एलिका के हराम सम्मानित घोषणा कर सूतरा मक्का मक्कर हराम बेस किसू क्जा जाए ना जेगुली अन् जगह जाएज एखे नबिस ওয়ালায়ুনাফারোসাই দোহা এখানে শিকারি কোনো পশু পাখিকে তাড়ানো যাবে না ধরাও যাবে না এখানে কবুতর শিকার করবেন এখানে অন্য কোনো পাখি শিকার করে শিকারও করা যাবে না এমন কি তাড়ানো যাবে না যে হারামের এলাকা থেকে তাড়িয়ে দিই যখন হালাল এরিয়াতে চলে যাবে ধরে নব সেটাও করা যাবে না আর ওয়ালাই দাদ সাজারাহা আর এখানকার কোনো গাছ কাটা যাবে না যেগুলি এমনিতে জন্মায় তবে যদি কেউ ফসল জন্মাতে পারে নিজে মেহনত করেছে তার অধিকার রয়েছে কিন্তু এমনিতে যেসব ঘাস গাছ জন্মায় হারামের এলাকায় সেগুলি কাটা যাবে না অন্য জায়গায় কাটা চলবে ওয়ালাইল তাকাতো লোকতা তোহা আর মক্কায় হারামের এলাকায় হারাম মানে মসজিদ হারাম শুধু না হারামের বেশ কিছু দূর দূরান্ত পর্যন্ত দিকে কমপক্ষে তিন চার কিলোমিটার তানিমের দিকে কোন দিকে আঠারো বিশ কিলোমিটার কোনো দিকে দশ কিলোমিটার বারো কিলোমিটার এইভাবে দূরত্ব রয়েছে হদুদ হারাম আর এর বর্ডারের চিহ্ন দেওয়া রয়েছে কিলার দেওয়া রয়েছে এই এলাকায় কোনো হারিয়ে যাওয়া বস্তু কুড়ানো যাবে না আর কুড়িয়ে এক বছর ঘোষণা করলাম অন্য এলাকার জিনিস যদি হয় এক বছর ঘোষণা করে যদি কেউ না আসে আপনি ব্যবহার করতে পারেন দান করে দিতে পারেন কিন্তু মক্কা তুল মক্কা র কোনো জিনিস কেউ উঠাতে পারবে না হারিয়ে যাওয়া বস্তু কারো পড়ে যাওয়া বস্তু ইল্লা লেমুন সেদিন তবে সেই উঠাতে পারবে যে চিরকাল সেখানে ঘোষণা করতে পারবে এই জন্য মক্কায় হারামের পাশেই একটা অফিস রয়েছে হারিয়ে যাওয়া বস্তুর কাউন্টার তৈরি করা রয়েছে কোনো কিছু হারিয়ে যাওয়া পেলেন সেখানে জমা করে দেন যে কোনো মানুষ যার হারিয়ে গেছে সেখানে সন্ধান করলে পেয়ে যাবে তার জিনিস কিন্তু সেখান থেকে নিয়ে আপনি দেশে চলে আসবেন বা এক বছর পরে আপনার জন্য সেটা হালাল হবে না কেয়ামত পর্যন্ত হালাল হবে না হারিয়ে যাওয়া বস্তু পড়ে থাকা বস্তু মক্কাতুল মক্কার মার এইরকম বহু বৈশিষ্ট্য আল্লাপাকব রেখেছেন এছাড়াও সম্মান মর্যাদা এখানে গুনা করলে গুনা বেশি যেমন নেকি করলে নেকি বেশি ও আল্লাহকুল্ল সাই এবং সব কিছুর মালিক আল্লাহ পাক ওমের তো আনা কো মুসলিমিন আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই আত্মসমর্পণকারী হই ওয়ান আতলু আল কোরআন আর আমি যেন কোরআন পাঠ নিজে করি এবং তোমাদেরকে পড়ে শোনাই মাতৃভাষায় কোরআন নাজেল হয়েছেন নবী করিম সাহাশাল্লাম আরবদেরকে মমিন মুশ্রেক সকলকে কোরআন শোনাচ্ছেন মানে কোরআনে দাওয় কিন্তু যারা ওয়ান আরব তাদের মাঝে শুধু কোরআনের তেলাওত করবেন যথেষ্ট নাই কোরআনের তেলাওত করে সামান্য শুধু একটা অক্ষরে যে দশ নেকি অতটুকুই পাবেন কিন্তু কোরআন থেকে যে কোরআন নূর আলো জ্যোতি রয়েছে তা কিছুই পাবেন না আপনি না নিজে বুঝলেন যে কিছু পেলেন আল্লাহ কী বললেন আমাকে সম্বোধন করলেন মানব জাতিকে সম্বোধন করলেন না আপনি উপকৃত হলেন। এই জন্য শুধু কোরআন তেলাওত আক্ষরিক জ্ঞান রাখা আর ওতেই মনে করে যথেষ্ট আমি কোরআন পড়তে পারি বড়ো কাজ যেন করে দিয়েছি ছেলেকে কোরআনের হাফেজ করেছি কারি করেছি বড়ো কাজ করে দিছি যেন ইসলামের না কিছু না এটা তো প্রাথমিক অবস্থায় আপনি আছেন কোরআনের প্রাথমিক হক এটা হচ্ছে যে আক্ষরিক জ্ঞান হাসিল করো কোরআনের অর্থ বুঝা ফরজ जाते कर आल्ला के सम्बोधन करनी जानारे करार हर और बेचे थारत थारत थकें कितते कि उपदेश ने कुरान करीम थे बिना अर्थे कुरान पढ़ा कुरान् हक आदाय हलो ना अर्थ बुझलें ना शुद्ध कुरान हाफेज कारी गलें कुरान हक आदाय करलें पढ़ें क्यों कुरान हक आदाय करें कुरान खत्म कर बड़ो क्ज नहीं কোরআনের অর্থ বুঝে তা জীবনে বাস্তবায়ন করা সেই দিকে মানবজাতিক জাতিক আহ্বান করা এটা হচ্ছে আল্লাহ পাকুল আলমিনের পক্ষ থেকে কোরআন নাজেলের উদ্দেশ্য ফামানিহতাদা ফাই ইনামা ইহতা দিলেনাব সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে নিজেরই কল্যাণ করবে এই হেদায়তের মাধ্যমে আমান দল্লা আর যে বিভ্রান্ত হবে ফাকুল হেনাবি জানিয়ে দা ইনামা আনা মিনাল মুনজেরিন আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত মাত্র। সাবধান করে দিলাম কর্ম তোমাদের কর্ম মোতাবেক ফল পাবে ওকলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন হে নাবি তুমি জানিয়ে দাও মানুষকে আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া আল্লাহ পাকের শীঘ্রই তিনি তার নিদর্শনা বলি তোমাদেরকে দেখিয়ে দেবেন আল্লাহ দেখিয়ে দেবেন যে আল্লাহ আছেন আল্লাহ একক তোমরা ভুল পথে আছো আর আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সঠিক পথে রয়েছে দীনে ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন একমাত্র সত্য পথ জান্নাতে পৌঁছার এর নিদর্শন আল্লাহা পৃথিবীতে দেখাতেই থাকবেন হে মক্কার মুশরে আরবরা তোমাদেরকে আল্লাহ শীঘ্রই তা দেখাবেন ফা তার এ আহা এবং তা উপলব্ধিও করতে পারবে চেনতেও পারবে আমা রব্ব কাবি গা ফেলেন আম্মা তামালুন তোমরা যা করো সে সম্পর্কে হে নবী তোমার রব অমনজিগিনন আল্লাহাক রব্য সব কিছুর খবর রাখেন কে ভালো করলো তাও খবর রাখেন মন্দ করলো তারও খবর রাখেন এখানে আমাদের সুরেন নাম তফসির শেষ হল এখানে আমাদের অল্প সময় আর আছে সে জন্য আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে হাত উঠাবেন যারা একবার করেছেন প্রশ্ন পরে করবেন পিছনে এই যে হ্যাঁ দেখি প্রশ্ন করছি আমার প্রশ্ন হচ্ছে সুদ আদান প্রদানকারীর উচিত দুনিয়ার না আখেরাতের শাস্তি শাস্তি দুই রকম একটা হচ্ছে দুনিয়ার ইহকালের শাস্তি দণ্ড বিধান ওটাকে বলা হয় মানে সরকার কি শাস্তি দেবে আর একটা হচ্ছে আখের এতটা শাস্তি মতের পরে শাস্তি আল্লাপাকের শাস্তি কোনটা শাস্তির কথা জিজ্ঞেস করছেন উভয় সুদ ঘোরের দুনিয়ার শাস্তির কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারিত করেনি যেমন চোরের হাত কাটা খুন করলে খুনিকে হত্যা করা একজন খুন করেছে যে খুন করেছে সে তাকে খুন করা হবে জেনার শাস্তি বা বিচারের শাস্তি এগুলি দণ্ডবিধান আল্লাপাক না বুড়া নির্ধারণ করেছেন মদের জন্য ব্যতরাঘাত মিথ্যা অপবাদ লাগালে ব্যতরাঘাত এগুলি আল্লাপাক নির্ধারিত করেছেন কিন্তু সুদ ঘুষ এগুলির শাস্তি পাক রাব্বুল আলমিন দুনিয়ার শাস্তি নির্ধারণ করেননি সুতরাং যিনি শাসক হবেন খালিফাতুল মুসলিমিন হবেন ইসলামী আইনের বাস্তবায়ন করবেন তার ইচ্ছাধীন সুদকে নির্মূল করার জন্য ঘুষকে নির্মূল করার জন্য শাস্তি দিতে পারে যাকে তাজির বলা হয় হাদিসের ভাষায় তাজির শাস্তিমূলক কিছু আর্থিক শাস্তি অথবা দৈহিক শাস্তি জেল বিভিন্ন রকমের শাস্তি দিতে পারে আর পাকের শাস্তি দুনিয়াতেও রয়েছে আখের হাতে রয়েছে আল্লাহের গজব রয়েছে বরকতকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন সুদের পয়সায় কোনো বরকত থাকে না আর মতের পরে কবরে জীবনে মহাশাস্তি রয়েছে আখেরাতে বড় শাস্তি রয়েছে যখন কবর থেকে উঠবে তখন মির্গি রুগির মতো আছাড় খেয়ে খেয়ে পড়বে চিনে ধরা অথবা মির্গি রুগি যে উঠে আর আছাড় খেয়ে পড়ে গড়াগড়ি করে আবার উঠে আর পড়ে এই রকম আছাড় খাবে আর উঠবে আর কেয়ামতের দিনে যাবে এই তো কেয়ামতে যাওয়ার সময় আর সেখানে যে কত মহাশাস্তির সুদ খরদে রয়েছে কারণ এটা হচ্ছে মানুষের রক্ত চূষা সুদি সিস্টেম সেটা ব্যাংকের মাধ্যমে হোক অথবা মানুষের মানুষের সাথে সুদ নেওয়া দেওয়া হোক সুদের সাথে সংশ্লিষ্ট যতগুলি ব্যক্তি রয়েছে যে নেই যে দেই সুদের সাক্ষী থাকে সুদের ক্লার্ক লেখাপড়া করে কাতেবাহু সুদের সাথে সহযোগিতা করলেন রাস্তা দেখালেন যে অমুক ব্যাংকে ভালো বেনিফিট দিচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে তুমি অমুক ব্যাংকে খাতা খুলতে পারো ইত্যাদি ইত্যাদি অমুক ব্যক্তির টাকার প্রয়োজন আছে মহাজন সাহেব কিছু টাকা দিলে আপনি পাবেন শুধু এতটুকু বললো সমস্তগুলির ওপর আল্লাহ পাকের তার রাসুলের লানত অভিশাপ রয়েছে اللہ فکر رب العالم جنا مدرسہ کلکہ جانتی راستہ راکھینو صلو اللہ وحن ربینا محمد وعلى آلی وصحبی اجمائن ملعرفت اللہ ربی اشرق النور بی قلبی عيش الا في رضا ربي السمائي مد الله ربي حلو وحلو وحلو حياتي مد الله ربي اشرق النور في الحديد. سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام يانا السلام اشياء لنا وباسم السلام اتقينا هنا بتجallaيا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 On this earth, fill with peace Salamun salamun salamun salam Salamun salamun salamun salam Fayya rabu innaka anta as-salam Wa minka salam wa-indaka salam Li amrika yamji'u anam